ধ্রসানুন্ম শ্রী এলাম কিংম বুদ্ধিম চলে নামে চলে আজকাল आशाको बोझा जाय देखते अपना मंगल शुभ एवं सुख हम से भाव कि আমি আমি আছি এবং আমাকে এই ধর সম্মান দিচ্ছেন এবং সব আমি লজ্জা না করে গ্রহণ করছি কেন গ্রহণ করছি কারণ আমি বুঝি যে নিজে পক্ষে এই এইসব আমি গ্রহণ করতে পারি না কিন্তু শিলপ্রপাতে ফক্ষে শিলপ্রভি ভগবান চৈতন্য মহাপ্রভুর স্বয়ং ঘরের ভিতরে শিলপ্রভু নিজের আমার আছে তার চরণ কমলের রজে মধ্যে একটা ক্ষণ হতে তো সেই উদ্দেশ্যে আমি আপনাদের সম্মান গ্রহণ করতে পারে নিজে পকে না তো শিলপ্রভুপা দেয় এবং চৈতন্য মহাপ্রভুর আদেশ অনুসারে আমি এলাম চৈতন্য মহাপ্রভুর আদেশ কি আছে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হয় তার এই দেশ महाप्रभु आदेश आचे। जे एतो आ रो भगवाना कृपा लाभ कर भक्ति जो साधन भक्ति ग्रहण कर पवित्र हो अधिकृत हो प्रेम भक्ति राग मार्ग हवा तो जरा महाप्रभुर कृपा लाभ कथब्य आधु निजे जे जन्म कृष्ण प्रेम साधना करना कृष्ण प्रेम भजन करना নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম শাদ কবন সকল আদি শুদ্ধ চিত্র সকলে হৃদয়ে সুপ্ত ভাবে উপস্থিত আছে তো সেই সুপ্ত কৃষ্ণ প্রেম পুনর জাগরিত করার জন্যে এই শ্রবণ কীর্তন भक्ति साधन उपाय भक्ति मार्ग उन्नति लाभ कर जन्म श्रवण कन कर तरह कर्तव्य आभुर आज्ञा অন্য লোককে এই কৃষ্ণ প্রেম মহান প্রধান বিতরণ করি ধূমফান করবেন না যাতে আপনাদের পরম মঙ্গল হবে আমি এলাম তো আপনাদের মঙ্গল হবে না ধূমফান করবেন একটু বিচার করুন কি করে উচিত কি অনুচিত আছে আপনারা বিচার করুন এবং যা উচিত আছে আপনারা করুন যা অনুচিত আছে আপনারা দয় করে না করবে তো মঙ্গল হবে না ধূমফানের দ্বারা তো যাতে আপনাদের মঙ্গল শুভ এবং সুখ হবে এর সম্বন্ধে আমার উচিত আমার কি অধিকার আছে অধিকার আছে যে অধিকার আছে যে জীবেশ্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস প্রত্যেক জীব কৃষ্ণের সনাতন সেবক আছে গুরু এবং কৃপায় এই পরম অনুসন্ধান আমি গ্রহণ করি সেজন্য এই হচ্ছে আমার অধিকার আপনাদের ए मधुर बाणी पर जन आसा अपना सम्मान ग्रहण कर मंगल शुभ एवं सुख हमें कमना कर सम्बन्धे कि उचित তো মঙ্গল কিভাবে হবে মঙ্গল শুভ তো প্রায় কি তৎপর্য মঙ্গল শুভ সুখ কিভাবে হবে তোর মনে করে যে এই দেশে আর্থিক অবস্থা সামাজিক অবস্থা তো ভালো হচ্ছে না তো ভালো হবে আমরা দেশে যাব দুবাই যেম শ্যামল মন্ডল এই ছেলে ছিল এখান থেকে দু চলে গেছে। এং এখন এখানে আছে। কিন্তু সেই নাম এখন নেই পাাসপথই আছে। কিন্তু নথুন নাম আছে। সামসুন্দ চরন্দাস। এটা এটা দেখা না। তো এখান থেকে দু চলে গেল সুখ সন্ধান করার জন্য এবং দ্বীরম কি আছে আপনারা জানেন এই দেশে ঠাকা আছে সেই দেশে দীরম আছে এই দ্বিড়ম মানে কত ঠাকা ষোলো ঠাকা হবে সেই রকম আঠারো ঠাকা তো দুবাই এবং এই গ্রামের নাম কি আছে কি শ্যামসুন্দর চরণ দাস চলে যাচ্ছে এই গোয়াওয়ালা গোয়া গোয়া মানে সেটা ভারতে পশ্চিম প্রান্তে বম্বে দক্ষিণ দিকে গোয়া ছোট রাষ্ট্রে জন্ম এবং এখন দুবাইতে চাকরি করিউড মানে computer operator dubai te computer e kaaj ka how much do you earn you'll have to tell us Di in dirhams in in one year or one month, one month. Oh. so ek ma tar betana ce chalish haja bhārati rupi sheta edes kata panchan na সেই রকম পঞ্চান্ন টাকা হবে তো কে ওই গ্রামে পায় মাসে মনে হয় না দ্বারা কি সুখ আছে কি বুঝে না ইংলিশ ও হিন্দি ও কঙ্খানি কঙ্খানি ও মরাঠি চার ভাষা এই দেশে অধিকাংশ লোক তো শুধু বাংলা জানে ভারতে ভাষা জানে আমিও এই কখন তো ভারতে অনেকদিন থাকি তো তিন বাসা জন্য ইংলিশ হিন্দি ওর বাংলা ইংলিশ হিন্দি ও বাংলা ওর তো হিন্দি শব্দ তো অনেকে এই দেশ থেকে ভারত থেকে দুবাই যায় এবং সেখানে সংসারিক জঞ্জালের মধ্যে ডুবে যায় দুবাইতে যায় কিন্তু ডুবে যায় সাংসারিক জঞ্জালের মধ্যে আসলে আমরা সংসার এক জঞ্জালের মধ্যে আছি সেখানে গিয়ে মায়া প্রভাব আরো বেশি হয় নাকি বুঝেনা শ্যাম সুন্দর এখানে আসো শ্যামল শ্যামল কে আছে নতুন নাম দিয়েছি তো দুবাইতেই সুখ আছে কি সংসার সুখ বেশি আছে কিংবা আছে ওই গোল সুখ আছে না সেখানে খুব প্রসিদ্ধ আছে পৃথিবী প্রসিদ্ধ আছে গোল সুখ গোল সোনা সেখানে से सोना खरीद कर जना, বুঝতে কল্পনা করতে পারে আমিও কল্পনা করতে পারি না আমি অনেকবার দুবাইতে গেলাম কিন্তু আমি গোল সুখে যাই না কারণ বুঝি যে সোনাতে সুখ হয় না সোনাতেই সুখ হয় না টাকা পয়সা মতে সুখ হয় না সেটা আমার ছোট বয়সে আমি বুঝতে পারলাম ইংল্যান্ডে আমার জন্ম সেই দেশে অভাব তো নেই बुझल सबा पागल आखी हा तो कथा सुख मंगल शुभ एवं सुख कि भाव जो मन करनी हब সেই সেভাবে আমি সুখী হব সেটা কি ঠিক তো অবশ্যই গরিব অবস্থায় অনেক কষ্ট হয় কিন্তু ধন্যবান অবস্থায়ও অনেক রকম কষ্ট হয় অন্যরকম কষ্ট হয় ধনী লোক তো এটাও ভালো ভালো জিনিস খায় যেই তাহলে ফেটে অনেক রকম সমস্যা হয় বেশি না খেলে কষ্ট হয় অতিরিক্ত খেলে কষ্ট হয় এবং ধনী লোকদের একটু চিন্তা হয় যে তারা কোনো সুখ অনুভব হয় না গরীব লোকদের কারণ সম্বন্ধে চিন্তা কিন্তু গরিবের গরিব লোকদের এইরকম চিন্তা নেই তো এই হচ্ছে এই সংসার লক্ষণ যে মায়াপ্রভাবে আমরা মনে করে যে আমার আরো বেশি ঠাকা থাকতো আমি আরো বেশি সুখী হতো কিন্তু সেটা ঠিক না যারা খাচ্ছে কোটি কোটি টাকা আছে তারা ও আরো বেশি চায় কামনে কোন সীমা নেই তো এই বুঝতে হবে এই কথা বুঝতে হবে যে মঙ্গল শুভ এবং সুখ তো কোন সংসারিক ব্যবস্থা দ্বারা হবে না হবে না হবে না হবে না হলো হচ্ছে না হবে না ইতিহাস কত লম্বা আছে আধুনিক বিচারে মানব সমাজের ইতিহাস তিন হাজার চার হাজার বর্ষ আগে থেকে শুরু হলো এবং পুরান শাস্ত্র ইতিহাস আছে অনেক হাজার হাজার বছর আগে আমরা জানি যে রামচন্দ্র ভগবান অনেক অনেক হাজার হাজার বছর আগে এই দেশে ছিলেন মানে ভারত দেশে এই বাংলাদেশ একজন নতুন দেশ আছে মানে ফোরান শাস্ত্র ভারত এই ভারত শব্দের অর্থ হচ্ছে খন্নকুমারী থেকে কাশ্মীর হিমালয় সিন পাকিস্তানের মধ্যে আছে সেটা সব ভারতে অন্তর্গত এবং এই বাংলাদেশ এখন রাজনৈতিক ভাবেই ওই ভারত থেকে খণ্ডিত আছে কিন্তু পুরান হিসাবে এতে সব বর্ষের মধ্যে তো রামচন্দ্র ভগবান যুজি মহারাজ এই সব মহানুভব এই দেশে ছিলেন অনেক রামচন্দ্র ভগবান প্রহলাদ মহারাজ তো काल अनेक आचे। अनेक गयालो, मान अनेक चले जाचे। आपनरा प्रती दिन पत्र परन। की आचे पत्र की संब्री आजकल संबादी आशे কি চলছে এই দেশে নির্বাচনের সম্বন্ধে এইসব কথা হবে হবে নাকি কিভাবে এইসব কথা চলছে এই তো সম্বাদ এবং অনেক কিছু হবে ভবিষ্যতে তো যা হলো যা হচ্ছে এবং যা হবে ওই সব কিছু মানবদের প্রয়াস সুখী হতে কিন্তু সংসারে প্রয়াসের দ্বারা পুরো ইতিহাসের মধ্যে কেউ সুখী হলেন না কেউ সুখী হচ্ছে না এবং কেউ সুখী হবে না এবং কেউ যদি মনে করে আমি সুখী আমার কোনো সমস্যা নেই তো সেই লোক ফাগল ফাগল ভাবে সুখী আছে কারণ কি যার মধ্যে জন্ম মৃত্যুর জড়াবি আদি আছে আমি সুখী আছে আমার কোন সমস্যা নেই লোকেরা যদি সেইভাবে বলে তারা ফাগল আছে কারণ আছে আমরা সব কারমা বাঁধা ফাশে আছে আমরা সবাই মৃত্যু পথে আছে তো এক জন বন্দী জেলে যদি বসে কালকে তারা फांसी হবে এবং সে বলতো আহ আমায় সুখী আছে আমার কোনো সমস্যা নেই কিন্তু কালকে ফাঁসি হ্যাঁ আছে তো আমরা সবাই এই সংসারে আছে আমরা সবাই মৃত্যুমুখী আছি আজ না কালকে না পরশুদিনে না এক বৎসর পরে না পঞ্চাশ বৎসর পরে সকালে মরণ হবেই কিনা হবে কেউ আছে যার মৃত্যু হবে না কেউ যদি বলতে পারবে যে আমার মৃত্যু হবে না তো হাত উঠুন উঠান কেউ বলতে পারে না সকালে মৃত্যু হবে কিন্তু আমরা সুখী হতে পারে। দেহ সুখ তো কোনো সুখ নেই কারণ দেহ হচ্ছে অনেকে আসায় আমার কাছে একটু আশীর্বাদ দেন আমার চোখে অনেক যন্ত্রণা হয় আমার পিঠে খুব যন্ত্রণা আছে ঠিক মতো দেখতে পাচ্ছিনা শুনতে পাচ্ছি না সকালে এক না দুই প্রকার রোগ হয় সব সময় সুর ব্যাধি মন্দিরম আছে এবং শরীরে অন্তিম অবস্থা হচ্ছে শাসন দিকে যত্র সরি শ্মশান শ্মশান দিকে যত্ন সকলে হবে এই শরীর তো সুখ কি আছে আসল সুখ হচ্ছে আর্থ সাংসারিক সুখ দেহ সুখ সে তো কোন সুখ নেই কত বলো সুখ তো সুখ নেই কথা বলে একটু না।। যাতে আপনাদের ফরম মঙ্গল হবে এর সম্বন্ধে আমি বলতে চাই আপনারা একটু বিশ্বাস করুন যে যা আমি বলব তা সত্যি কথা হবে আপনাদের দিন রাত আছে সারা দিন প্রতিদিন অন কথা বলতে এই এই আমার কথা যা আমি বলছি যে সেটা আমার কথা নেই সেটা ভগবানের কথা এই কথা শ্রবণ করে থেকে আপনাদের মঙ্গল শুভ এবং সুখ হবে তো কিভাবে সুখ হবে আমরা অনেক বিপদে মধ্যে আছে তো কিভাবে আমাদের সুখ হবে ভক্তি বিনোদ বলেন যাই সকল বিপদ ভক্তি বিনোদ বলেন যখন ও নাম গাই কি নাম রাধা কৃষ্ণ বিপত্তি আছে কিন্তু এই সমস্ত বিপদের মধ্যে জঞ্জালের মধ্যে আমরা প্রকৃত সুখ লাভ করতে পারে আমরা যদি বুঝে যে বিশ্বাস করলে তো বিশ্বাস করতে হবে যে এই অস্থায়ী আছে কিন্তু আমি জীব আমি সনাতন আছি এই আমি সনাতন ভগবান কৃষ্ণের অংশ এবং দাস আছি আমি যদি কৃষ্ণ সেবা করি তাহলে আমার কোনো দুঃখ হবে না আর আমার আসল সুখ হবে এই হচ্ছে মঙ্গল এবং সুখ প্রাপ্তি একমাত্র বিধান আর কোন উপায় নেই এই সরল কথা বুঝতে হবে আমি কৃষ্ণ দাস আমি আত্ম আত্মক্ষ মরণ কখনো হবে না তো আমি মারব না আমি চিরকাল থাকব। এই দেহের পতন হবে কিন্তু আমি এই দেহ নয় আমি আত্ম আমি নেত কৃষ্ণ শুধু এই কথা বুঝতে হবে আধ্যাত্মিক বিষয় তো খুবই সরল কি বুঝতে হবে শরীরের নরীর পতনশীল শরীরে পতন হবে কিন্তু आमी शरीर नत कर शारीभव करते आशा आई देह द्वारा हमारे सुख हो अनेक आशा आबई दुबई ते जाब সেখানে অনেক টাকা পয়সা পাবো আমরা করলেও তার মধ্যে আমরা সুখ পাবো না সেই জন্য অনেকে যারা দুবাইতে যায় তারা সেখানেও অন্য রকম কষ্ট পেয়ে আসল সুখ পায় কি করে কৃষ্ণ ভক্তিতে নাকি তো শ্যামসুন্দ্র শ্যামসুন্দর চরণ আমার কথা স্বীকার করে নিজের অনুভব আছে শুধু সেখানে গিয়ে তো সুখ হয় না কষ্ট বেশি হয় না নাকি। সেখানে কি আত্মীয় নেই কোন গুলামের মতো কাজ করা হয় নাকি গুলামের মতো এবং অনেকবার ওই কোম্পানির মালিক তো পয়সা দেয় না লোকেরা কাজ করে কিন্তু পয়সা তো দেয় না এবং সেই দেশে আইন যে লোকের ওই লোকেরা যারা সেখানে যায় কোম্পানি একদম গুলামের মতো আছে নাকি অনেকে খুব কাজ করে খুব কষ্ট করে কাজ করে দিন রাত কোনো ছুটি হয় না কিন্তু পয়সা তো পায় না এবং তার অভিযোগ করলেও কোনো ঠিক মতো আইন চলে না অনেক কষ্ট হয় কিন্তু অনেকে সেই দেশে গিয়ে ফরম সম্পদ পায় সে পরম সম্পদ কি আছে গিয়ে প্রকৃত মঙ্গল শুভ এবং শুভ পায় কিভাবে কৃষ্ণ ভজন তো কৃষ্ণ ভজন হচ্ছে এই দেশে প্রকৃত সম্পদ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য বেঙ্গলের মধ্যে আবতীর্ণ হইলেন ইনি হচ্ছেন ভগবান যেকোনো দেশে আবতীর্ণ হতে পারেন কিন্তু ইনি বিশেষ করে বেঙ্গালীদের প্রতি বিশেষ কৃপা দেওয়ার জন্য আপনাদের মধ্যে অবতীর্ণ হইলেন এই ভক্তিমূলক সংস্কৃতি তো মহাপ্রভুর খেলা খুবই বিচিত্র আছে যে অনেকেই যারা এই দেশে মহাপ্রভুর সংস্কৃতিতে যাদের বিশেষ রুচি ছিল না তবে বিদেশে গিয়ে ভক্তের সঙ্গে ফেয়ে বুঝতে পারেন যে আমাদের জীবনের পরম সম্পদ আছে শ্রীকৃষ্ণের ভক্তি তো এই হচ্ছে আমার কথা খুব সরল ব্যাপার মঙ্গল শুভ এবং এবং সুখ হচ্ছে কৃষ্ণের চরণে ভক্তি করে দেয় আর কোন উপায় নেই এবং সেই কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য কি করতে হবে হরে হরে হরে কেবল আশা করে আপনার সবাই এই শ্লোকের আর্থ ভে আপনার সবাই শুধু একবার অনেকবার এই শ্লোকের আর্থ শুনেছে শুনেছেন কি आर्थो की, कली एकमात्र उपाय आरोप नहीं आर उपाय नहीं और और कहीं परम गति कली काले नाम रूपे কৃষ্ণ অবথা নাম হইতে হয়ত নাম হইতে হয় সার্বজগত নাম বিনা কলে নাহি না ধর্ম সার্বশ্র সার নাম এই শাস্ত্র তো হরি নাম করু এবং সাথে সাথে ভক্তি উপদেশ নিতে হবে শাস্ত্র এবং শুদ্ধ ভক্তদের থেকে যাতে আমরা শুদ্ধভাবে কৃষ্ণ নাম করতে পারি নাম তো শুদ্ধ কিন্তু আমরা যদি অশুদ্ধ ভাবনায় নাম উচ্চারণ করি তো নাম থেকে আমাদের পূর্ণ মঙ্গল শুভ ও সুখ প্রাপ্তি হবে না তো শুদ্ধভাবে মনে সব অমঙ্গল অসুখ এবং দুখে কারণে পাপ এবং অপরাধ বর্জন করে এখন আপনাদের বিচারের জন্য আমি একটু প্রশ্ন করছি যে হিংসা প্রাণীদের প্রতি হিংসা করে থেকে মঙ্গল হয় কিনা জি অনেকে এই দেশে মঙ্গল হয় মঙ্গল হতে পারে এর থেকে কি না জিজ্ঞেস করছি ধূমফান থেকে মঙ্গল হয় শুভ হয় ভক্তি হয় আমি জিজ্ঞেস করছি উত্তর পাচ্ছি না আপনারা বিচার করুন এই সকল এই সবের দ্বারা মঙ্গল হয় না তবু এই কথা বললেও আমি বুঝি যে সবাই একদিনের মধ্যে এইসব ছাড়বে না কেন কেন এ দ্বারা সুখ আমরা তো ভালো লাগি আমি তো ভালো লাগে না আপনাদের কথা আমি বলছি আমরা ভালো লাগি ভালো লাগলে আমরা কেন ছাড়ব তো সুখ হয় সংসার বন্ধনে কারণ এবং প্রকৃত সেটা আসল সুখ না আসল সুখ হচ্ছে কৃষ্ণ প্রেম সুখ আমরা প্রেম সুখ অনুভব করি না তাহলে এই অতি নিকৃষ্ট মনে করি সে তো সুখ কিন্তু প্রকৃত পক্ষে সেটা তো সুখ না আমরা যদি প্রেম সুখ অনুভব করি তাহলে এই অতি নিকৃষ্ট তথাকথিত সুখে আমাদের কোন রুচি থাকবে না তো মানব জীবনে বুদ্ধি উচিত। মানব এবং পশুদের মধ্যে কি তফাৎ আছে আহার নিদ্রা ভয় মাইথুন ফসুকে নারায়ণম মানুষ এবং পশু উভয় খাই আহার ঘুমায় ভয় করে এবং মাইথুন করে তো মানুষ এবং পশুদের মধ্যে কি পার্থক্য আছে ধর্ম হিতে সমর্ম পালন করা সম্ভব হয় মানব জীবন সে জন্যে মানুষ সদি ধার্মা পালন না করে সে মানুষে কি আছে সে তো বুঝতে হবে সকালবেলা উঠে স্নান স্নান করে পুজো বেদিতে দু মিনিটে একটু ধূপ কাঁথি লাগার সেটা ধর্ম না ধর্ম ধর্ম শুরু হচ্ছে ফরম ধর্ম শুরু হচ্ছে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা ব্রহ্ম অর্থাৎ পরম বস্তু সম্বন্ধে জিজ্ঞাসা সেটা হচ্ছে পরম ধর্মে প্রথম শোভন এবং প্রকৃতা মানব জীবনে আরম্ভ যতক্ষণ পর্যন্ত আমরা পরম ব্রহ্ম সম্বন্ধে জিজ্ঞেস না করে অনুসন্ধান না করে ততক্ষণ পর্যন্ত আমরা নররূপেই ফসু আছি তো সেই পরম্বর কি আছে এই জ্ঞান আমরা পাই শাস্ত্র থেকে বিশেষ করে ভগবত গীতা এবং শ্রীমৎ ভাগবত তো আমরা যদি বুঝতে পারি যে মানব জীবন হচ্ছে সুযোগ শংসাবন্ধন থেকে মুক্ত হওয়া তাহলে আমরা এক ও নষ্ট করব না বাজে ঘটের মধ্যে না বাজে কাজের মধ্যে প্রত্যেকক্ষণ আমরা শ্রীকৃষ্ণের সেই ভাই নিযুক্ত করব সময় মূল্যবান আছে नष्ट उचित ना सब मृत्युमुखी मानव जीवन सेवहार कर उचित जा शरिये पथने पर जन प्रवेश करब ना আমরা ভগবানের ধামে যাব কি করে শ্রীকৃষ্ণ বলেন জন্ম কর্মচ মে দিব্যমেবঙ্গি তৎ তেহং পুনর্জন্ম নৈতিমতি সীকৃষ্ণ বলেন যে ব্যক্তি থত মনে সম্পূর্ণ ভাবে বুঝতে পারে যে আমি কৃষ্ণা আমার কার্যকলাপ সেটা সাধারণ মানুষের মতো নয় কারণ আমি হচ্ছি ভগবান যারা এই কথা বুঝতে পারেন কৃষ্ণ জ্ঞান তারা এই শরীর ত্যাগ করে ভগবানের ধামে যান এবং এখানে আবার এই ভৌতিক জগতে ফিরে আসেন তো এই সব সম্ভব হয় মানব জীবনে এবং আমরা যদি শ্রীকৃষ্ণের পরমার্সে অনুসারে জীবন যাপন করি যাতে আমাদের পরম মঙ্গল পরম শুভ এবং পরম সুখ লাভ করা যাবে তাহলে আমরা ভাগ্যবান আমরা প্রকৃত মানুষ অন্যথা আমরা নররূপ তো এই ব্যাপার আসলে তো খুবই সরল তো খুব বড় শিক্ষিত হাওয়া বেশি শিক্ষিত হাওয়া দরকার না এই কথা বুঝলে শরীর অস্থায়ী আছে শরীরই অর্থাৎ আর্থ সনাতন আছে আত্ম হচ্ছে কৃষ্ণ দাস আমরা যদি কৃষ্ণ সেবা করি আমাদের পরম মঙ্গল শুভ এবং সুখ হবে সেই কৃষ্ণ সেবা বিশেষ করে সহজ আছে এই কলিযুগে হরি নামে দ্বারা সেই হারির নাম করা সদাচারের সঙ্গে করতে হবে সব রকম অমঙ্গল অশুভ কার্যকলাপ সেটা ছেড়ে দিতে হবে এইভাবে আমাদের ফরম মঙ্গল সুভ এবং সুখে বিধান সম্পন্ন হয় कथा तो सरल आज सरल मान बुदि स्पष्ट हो कथ ग्रहण करते फरम मंगल शुभ ए सूक्ष हो नये ना कथ बुजते पड़े নাকিব্য হয়ে গেল আমি মহাপ্রভুর আদেশ আমি আসলে সারা পৃথিবীতে ভ্রমণ করে বৎসরের মধ্যে আট নয় মাস ভারতে থাকি এবং অনেক তিন চার মাসে আমি ইউরোপ আমেরিকা এইসব দেশে যাই রাশিয়া যেখানে যাই সেখানে এইসব কথা বলে আপনি জীব আপনি সেরে আপনা মঙ্গল হবে তো সেটা আমার কত সেটা এখন সম্পাদিত আছে এখন আপনার আছে এই সকল কথা বিচার করে এবং এর অনুসারে জীবন যাপন করা তো আপনারা দয়া করে বিছা করুন আমি যা বলছি যাতে আপনা পরম মঙ্গল সুখ এবং সুখ হতকার বাংলাদেশ আমি সর্বপ্রথমে বাংলাদেশে এলাম আঠাইশ বছর আগে এবং কয়েক বছর এই দেশে ছিলাম সারা দেশে ভ্রমণ করেছি সেই সময় বান্ডরতে এই না দুই বা এলাম সেই সময় আবার এই দিকে আসছি অনেক দিন পরে দেখছি যে এই কৃষ্ণ ভবান অমৃতের সঙ্গে সম্বন্ধে এই অনেক লোকজন এই স্কনে প্রচারের সম্বন্ধে অবগত আছে এবং অনেকে গ্রহণ করে তো আশা করি যে আপনারা ও সম্পূর্ণ ভাবে গ্রহণ করবেন আপনারা লক্ষ্য করতে পারেন না নাকি যে যারা এই শুদ্ধ কৃষ্ণ ভক্তি পন্থ গ্রহণ করেন তারা খুব সুখী আছে নাকি আপনাদের একই বিচার আছে যারা শুদ্ধ কৃষ্ণ ভক্তি পথ গ্রহণ করেন তারা প্রকৃত ভাবে সুখী তো আপনারা ও সুখী হতে চান কেউ আছে যে না বলবেন আপনার কি সুখী হতে চান না না আমি দুঃখী হব কেউ সেভাবেই বলবেন আপনার দুঃখী হতে চান হ্যাঁ আমি দুঃখ হতে চাই ঠিক আছে খাট নিয়ে আপনাকে আনন্দ আনন্দ আছে কৃষ্ণ শৈব তো প্রথমে আপনি বলেছেন যে আমরা সংসারিক জীব প্রকৃত পক্ষে কেউ সংসারিক জীব না জীব মনে শুদ্ধ আমরা আত্ম পরিচয় করি আমি বেঙ্গালি এই গ্রামে আমি থাকি এই আমার বউ এই আমার ভাগিনা কিন্তু প্রকৃত পক্ষে এই সংসারের সম্বন্ধে আমাদের কোন প্রকৃত সম্পর্ক হচ্ছে না তো আপনি বলছেন যে আমরা সুযোগ পাই না পুস্তক পড়ার জন্য তো স্বামীবাগ ঢাকা ইস্কম্বন্ধে ওই ওই আপনি সুখদেব স্বামী সম্বন্ধে জিজ্ঞেস করেন স্বামী নিঃশৃত বাণী শ্রীমাদ ভাগবত সেটা শ্রীমন্দির খন্ড মধ্যে না বাংলা ইংরেজি ভাগবত সেখদেব কে পিতা মাতা হচ্ছেন ব্যাসা সেটা না। কৃষ্ণ কে আছে সুখদেব কি বলেন কৃষ্ণের সম্বন্ধে সেটা বুঝলে আমাদের মঙ্গল হবে এইসব ভাগবতে পাওয়া যায় কিন্তু কি বলেন কৃষ্ণের সম্বন্ধে সে তো আপনার কথা বলার ইচ্ছা ছিল কিছু বলতে চাই না আমি আপনার কথাটি বলতে কারো প্রশ্ন আছে কিনা ঠিক আছে একটু ধারণা দিতে পারেন আছে কারণ তিনি কৃষ্ণের সম্বন্ধে কথা বলেন কৃষ্ণ হচ্ছেন জগতে এবং জীবনে কেন্দ্রবিন্দু সুখদেব ব্যাস নারদ প্রভুপাত জীব গো স্বামী সকলে প্রসিদ্ধি এবং মহাত্মা আছে কারণ তারা সব শুদ্ধ কৃষ্ণ ভক্ত তো প্রথমে কৃষ্ণকে সে বুঝতে হবে ঠিক আছে তো আপনারা কে করুন এবং যারা বই নিতে চান বই এবং সিঁড়ি আসতে পারবেন এবং বয়ে আমি সই দেব আপনারা জড় ইচ্ছা